মানস মাটির তৈরি করার তিন নম্বর ব্যাখ্যা হইল হাবিজ শরীফের বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে মায়ের গর্ভ চলিতে যায় অন্যদিনও বলা হয়েছে আল্লাহ তখন দুই বিন্দু পানির সাথে আরও এক বিন্দু মাটি মিশাইয়া ওইটাকে থাকে হামির বানাইয়া পূর্ণাঙ্গ মানব দেহ গঠনের জন্য একজন ফিরিস্তা মোতায়েন করিয়া দেয় বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের আরেক এক বিন্দু পানির সাথে নিশ্চিত হইয়া যখন মায়ের গর্ভে যায় তখন দুই বিন্দু পানির সাথে আরো এক বিন্দু মাটি মিশাইয়া হামিদ তৈরি করেন ওই বিন্দু মাটির বিন্দুটা কুত্তা আনেন আদিসের অসুলে করিম সুসান প্রান যার মরণের পরে শরীরের শরীরকে মাটির গেহারে নিয়ে শরীর শেষ হবে শরীরকে মাটির জাহানে নিঃশ্বাস করা হয় ওই জায়গার এক বিন্দু মাটি তার মায়ের গর্বের দেহ গঠনের সময় মিশাইয়া তার শরীর গঠন করা হয় যেমন ধরেন একজন মুসলমান মানা গেলে পরে তার লাস্টটা যে জায়গা নিয়ে আপন করা হইব তার জন্য সময় ওই জায়গার এক বিন্দু মাটি মিশাইয়া তারপরে তার শরীর গঠন করা হয় এটা হল মানুষ মাটির তৈরির কথার তিন নম্বর লেখা আমাদের বোঝার ব্যাপার হলো আল্লাহ একটা মানুষের শরীর তৈরি করার জন্য উপকরণের মুখাপেক্ষি না বিনা উপকরণের সৃষ্টি করতে সক্ষম তবে কেন উপকরণ নিলেন এই প্রশ্নের যত লোক হতো উপকরণ নিলেন মানুষ যদি কোনো কিছু বানায় একটা জিনিস বানাইতে আর একটা জিনিসের উপকরণ আগে আল্লাহ কোনো কিছু বানাইতে অন্য কিছুর উপকরণ লাগে না আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ যখন কোন কিছু হইয়া যায় আবেশ করার ইচ্ছা করেন তখন ওই হইয়া যায় এই জন্য আল্লাহর বানানিরে বলা হয় সৃষ্টি আর মানুষের বানানিরে বলা হয় আবিষ্কার মানুষের আল্লাহর বানানির নাম সৃষ্টি আর মানুষের বানানির নাম আবিষ্কার এই সৃষ্টি আবিষ্কারে বেশ কম সৃষ্টিকর্তা কোন কিছু সৃষ্টি করতে উপকরণের মুখাপেক্ষী হয় না কিন্তু আবিষ্কারক কোন কিছু আবিষ্কার করতে উপকরণের মুখাপেক্ষি হওয়া যে ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং বানাইল যে রাজমিস্ত্রিয়ে একটা বিল্ডিং বানাইল এই রাজমিস্ত্রি বিল্ডিংটা বানাইতে গিয়া ইট সিমেন্ট রড বালু পানি এই সমস্ত উপকরণের মুখাপেক্ষি হয়েছে এইগুলি দিয়া একটা বিল্ডিং বানাইছে বিনা উপকরণে বানাইছে না বিভিন্ন উপকরণের মাধ্যমে বানাইছে এইরকম বানানির নাম সৃষ্টি এই জন্য মানুষ আবিষ্কারক হইতে পারে মানুষ সৃষ্টিকর্তা হইতে পারে না আনুষঙ্গিকভাবে একটা প্রশ্নের জবাব আমাদের এই ক্ষেত্রে স্মরণ রাখা দরকার অনেক সময় মানুষের খুঁজে থাকে তুমি একটা তুমি যে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করছ হয়নি তুমি একটা পরিস্থিতির সৃষ্টি করছো বড় খারাপ এই সৃষ্টি করছ কথাটা হারে গা সময় আল্লাহরে কয়না না এই সময় তুমি একটা পরিস্থিতি সৃষ্টি করছো বড় খারাপ এই কথাটা আল্লাহরে কয় না তুমি একজন মানুষেও অথচ আমরা এতক্ষণে বুঝলাম মানুষের কোনো কিছু সৃষ্টি করতে পারে না সৃষ্টি করেন কে তবে মানুষকে সৃষ্টি করতে পারে না পরিস্থিতি সৃষ্টি করার জন্য সে দায়ী হইতে পারে সৃষ্টি করে আছে যেমন আমরা এখানে সবাই চুপচাপ বসে আল্লাহর কালামে তক্তি শুনতেছি যদি আমরা এই নিরবতায় বঙ্গদিয়া হইচই শুরু করি পরিস্থিতি শান্ত হবে না পরিস্থিতি এই ঝামেলাটা সৃষ্টি করার জন্য আমরা আমরা হইচই সিল্লা চিল্লাসিল্লি করলেও আল্লাহ পাকবুল আলম যদি আমাদের গলার আওয়াজ বন্ধ করে দেন তাহলে সত চেষ্টা করলেও আমরা হৈচই সৃষ্টি করতে পারব তাইলে আমরা হৈচৈ এর সৃষ্টিকর্তা কারণ অবলম্বন করার জন্য সৃষ্টি আমরা কারণ অবলম্বন করার জন্য সকলেই যদি কথা বলে তবেই হৈচ হয় কেন কারণ অবলম্বন করা হইল এই জন্য এরা দায়ী কিন্তু আল্লাহ যদি তার গোলা নওয়াজ বন্ধ করে দেন শত চেষ্টা করলেও সে হৈচই সৃষ্টি করতে পারে না তিনি তাই মানুষের যখন কোন কিছু সৃষ্টি করতে পাওয়া হয় তা আসল অর্থে পাওয়া হয় না যা রুধ করতে পাওয়া হয় আরবি ভাষায় হকি কি অর্থে বলা হয় না মজা কি অর্থে বলা হয় ওই ক্ষেত্রে যেন আমরা বল না বুঝি যে কোরআনের তস্তিরে শুনিয়ে আসলাম মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাহলে যেই লোকে কোন মানুষ রে বলল হইচই সৃষ্টি করছ কেন এই ব্যক্তি কেমন করে সৃষ্টি করল যা সৃষ্টি করছো করতে আসতে বলা হয় না যা সৃষ্টি করছো রূপ করতে বলা হয় তুমি হইচই সৃষ্টির জন্য কারণ হইচ মৃত্যু সৃষ্টি করেন কে আর জন্ম সৃষ্টি করেন কে কিন্তু একটা সন্তান একটা সন্তানের জীবন সৃষ্টি করার জন্য মা বাবা কারণ হয় কিনা মা বাবা জীবন সৃষ্টি করল না সৃষ্টি করার কারণ কারণ ধইয়া দাঁড়ায় ব্যস্ত মানুষের ব্যস্ত নাই আল্লাহ যদি মা বাবার ঘরে কোন সন্তানের জীবন দেন না এই মা বাবা সারা জীবন চেষ্টা করলে সন্তানের জীবন সন্তান সৃষ্টি করে না পড়তে পারে এরকম হাজারবার একটা মানুষের গুলি করুক আল্লাহ যদি তার শরীরের ভিতরের থেকে যান বাহির করিয়া নেন না গুলি ঘরার কারণেই সে আমার বনে তাহলে মৃত্যু সৃষ্টি হরেন কে আল্লাহ আর নিহত ব্যক্তির মৃত্যুর জন্য কারণ বনেকে ঘাতক কারণ বনে খুনি কারণ বনে ঘাতণ হইত এদের লাগে তোমার জব দেওয়া মরণ দেওয়ার মালিক আল্লাহ বেশ কমা তুমি দিন কম নাই আর সহজে বুঝিল তা আমাদের খেতের মধ্যে ফসল দেন কে গাছের মধ্যে ফল ধরাইয়া দেন কে আল্লাহ কিন্তু যে বেটায় গিরস্তি করছে ক্ষেতের মাঝে ফসলের সারা লাগাইছে এ ফসল দেওয়ার হারণ বন্ধে নিজেই ফসল সৃষ্টি করতে এনার হারণ বন্ধে কারণ বন্ধ ফসল সৃষ্টি করার মালিক আল্লাহ আর গির এই ফসল সৃষ্টি করার কারণ হইয়া দাদা অনুরূপভাবে সন্তান সৃষ্টি করার মালিক আল্লাহ মা বাবা সন্তান সৃষ্টি করার কারণ হইয়া যায় মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ কিন্তু গাতক মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ কিন্তু গাতক এই মৃত্যুর কারণ হইয়া যা খুনি মৃত্যু দেখান মৃত্যু দেওয়ার কারণ কারণ এই কথাগুলি স্মরণ রাখলে আমাদের জীবনের অনেক মশলা মশাই এমন আছে যেগুলিকে আমাদের ভুল হবে না ভুল বুঝাবুঝি হবে না বিভ্রান্তি হবে না অনেকের মানে প্রশ্ন জাগে হায়াত নৌতের মালিক আল্লানী খুনি কেন হাতরের মাঠে আসামির কাকবরাই বেড়ায় জব দিবে মৌতের মালিককে যে মরল যে কোনো ব্যাপারে মরুক মরণ দিলেন কে খুনি কেন জব দিবে এই নলে ঘটা লাগে হ্যাঁ যে লোকের এসে খুন করেছে এই লোকের মৃত্যু দেওয়ার মালিক ছিল না মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ কিন্তু সে মৃত্যু দেওয়ার হারণ বলছে তুমি কেন মৃত্যুর হারণ হইলে একটা মানুষের হজরত ইব্রাহিম আমি তো এই দেশের ক্ষুদা তুমি তোমার ক্ষুদার ভরি ফাই দাও হজরত ইব্রাহিম আলহিসাম কইলেন ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন নমরুদে যখন ইব্রাহিম আলো তোমার ক্ষুদার পরিচয় দেয় হোক ইব্রাহিম খুদার পরিচয় দেওয়া পুলেনি আমার খুদার পরিচয় তিনি হায়াতের মালিক তিনি মৌতের মালিক ইব্রাহিম হায়াত মৌতের কুদার পরিচয় আমার খুদার পরিচয়ল তিনি হায়াত দেওয়ার মালিক তিনি মৌত দেওয়ার মালিক তখন নমরুদে তার জেলখানাটা কি দুইটা কয়দিরে বার করে আনলো আইনে একটা কয়দিরে গরদান খাঁটিলো আর একটা কয়দিরে খালাস খালাস খুঁজা তাই জানিল দেখো হায়াক মুহতের মালিক আমি একজন দেবা তাই দিয়েছি আর একজন দেবাড়ি কাজেই তোমার পরিচয় মতেও আমি খুঁধা তুমি খুঁধার যে পরিচয় দিস তোমার দেওয়া পরিচয় মতেই আমি নম্বর খুদা ইব্রাহিম আল এসে দেখলেন যে ই গোহারে হায়াক আসবার লাগিয়েছি না তারপর মা বাবা সন্তানের হায়াতের মালিক না সন্তানজন্যের হারণ কুনি কোন নিহত ব্যক্তির মরণ দেওয়ার মালিক না মরণের হারণ মালিক আর হারণ বনায় এই বেশ কমটা ই গোয়ারে একটা মানুষের খালাস দেওয়ার হারণ বঞ্চ আর বুঝতে আর একটা মানুষের কারণ বলছে আর যে হতাইজা বুঝতে যাবো গান ঈশ্বরী ফেরত রিমসালাম না মানুষের সাথে জ্ঞান নয় যে মানের কথা বললে একজনে বুঝবো তার কাছে ওই মানের কথা হইব যে উচ্চাঙ্গের কারণ হওয়া মৌকের মালিক আর একটা মানুষের মরণের কারণ হওয়া যে এক জিনিস না এটা তো বোঝার মতো গোয়ারের নাই আমি এর অত উচ্চাঙ্গের দলিনটা বোঝানো গেছো না এর আরো সুযায় বুঝান ইব্রাহিম কলেন আমার কোথার আরেকটা পরিচয় তিনি আকাশের পূর্ব দিকে সূর্য উদয় করেন তুমি যদি খুঁধাও ইয়া করতে পশ্চিম আকাশে সূর্য উদয় দেখাও এখন একটা বিষয় আগের কথাটা বোঝায় দাচ্ছে না পরের কথা সহজে এখন তারিক আপনারা ভালো রকম বুঝছে আল্লাহ মা বাবা যে সন্তান জন্ম দেয় হায়াত মৌকের মালিক হইয়া না জন্মের কারণ বনে মাত্র খুনিরা যে মানুষ কোন ঘরে মৌকের মালিক হইয়া না মাত্র এখন আমরা মূল কথা যাই আল্লাহ তাঁকরা পুরা আনেন সৃষ্টিকর্তা মানুষ কোনো কিছুর সৃষ্টিকর্তা নয়